মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা হাদিস শুনে আসছি ধারাবাহিকভাবে বোখারি এবং মুসলিম অনন হাদিস গ্রন্থ থেকে কিতাবুর রকায় আখেরাত মুখী হওয়ার হাদিসগুলো আজকে যে হাদিসটি আমরা شتي عبدالله بن عمر رضي الله عنه بمناك رجحا قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة و النار إلى النار جئ بالموت حتى يجعل بين الجنة والنار ثم يذبح ثم ينادي منادي يا أهل الجنة لا موت و يا أهل النار لا موت ফয়াজু আহলুলতে ফানিম ফিম রসুল সালামে সাদ করলেন যখন জান্নাতিরা জান্নেন জাহান নামীরা জাহান নামে নিক্ষিপ্ত হবে পৌঁছে যাবে উভয় ঠিকানা যখন পূর্ণ হয়ে গেল তখন মৌতকে ধরে আনা হবে মৌত মৃত্যু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 তার কাছে তারা আবেদন করবে সব জাহান্ডে মেরা গিয়ে যে আপনার রবকে বলুন যে আমাদেরকে উনি মেরে ফেলুক এই জীবন আমাদের কোনো দরকার নেই আমরা বাসতে চাই না আমাদেরকে শেষ করে দেওয়া হোক মেরে ফেলুক আল্লাহ তালা তাতে যদি আমরা আজাব থেকে রেহাই পাই কিন্তু জবাব আসবে কখনো তা হবে না তোমাদেরকে বলা হয়েছে সব কথা আগে তখন এই ফাইনাল ঘোষণা যখন দেওয়া হবে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 আর আবার এক একদিন ছুটি দেন একটু বিরতি দেন কত কথা কোন তাদের কথাগুলো আল্লাহ তালা বলেছেন তখন আল্লাহ তালা তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে বলবেন ফিহা ধমক দিয়ে বলবেন চুপ কর তোমরা কোনো কথা বলো না তাদের কোন অদর কাহি তাদের কোনো আবদারকে আর শোনা হচ্ছে না এই কঠিন পরিস্থিতি আসছে এই কথাগুলো নবী করিম সাল্লাম আমাদেরকে শুনিয়ে গেলেন তাদের জাহান্নামের ভয় আমাদেরকে প্রত্যেকটি দিন মনে করিয়ে দেয় আমাদের লোমগুলো শিহরে উঠে শরীরে কম্পন সৃষ্টি হয় আমাদের মধ্যে চেতনা আসে এইজন্য জন্য এই হাদিসগুলোকে আমাদের সামনে নবী করিম সাল্লাম রেখে গেছেন এরপরে আমরা আরেকটি হাদিস শুনব সহিখারের কিতাব রে কাক থেকে ছয় হাজার নম্বর হাদিস আবু সাঈদ আল খুদ্ি ইরাদি আল্লাহ তাল হাদিসে বর্ণনা করেছেন কালা রসুল্লাহি সাল আলহিম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 জান্নাতিরে তো আল্লাহ তালা মেহমান তখন জান্নাত জবাব দেবেন আল্লাহ খুশি হবে না মানে কেন খুশি না? হবেনা দিলেন আপনার কোন সৃষ্টি কিন্তু এরকম কিছু দেননি এত নাজামত দিয়ে জান্নাতে আমাদেরকে ধন্য করে দিলেন আল্লাহ এত কিছু দিলেন কেন আমরা খুশি হব না। আমরা অবশ্যই খুশি তখন আল্লাহতালা বলেন আনা ও তুই মিন আলামিন আমি তোমাদেরকে এর চেয়ে আরো বেশি উত্তম জিনিস আছে সেটা দেওয়ার জন্য চিন্তা করছি আরো অনেক উঁচু মানের কিছু আছে সেটা তোমাদেরকে দেবো কল উ আই শ আফদ আলামিন দেয় আলিক আল্লাহ এত কিছু দেওয়ার পরে আরো এর চেয়ে ভালো কিছু রয়ে গেছে সেটা কোনটা আমরা তো চিন্তাই করতে পারি না যে আর কি রয়ে গেল আমার সন্তুষ্টি তোমাদেরকে দান করলামু আবাদান আর কোনোদিন আমি তোমাদের উপর নাকুশ হবো না আল্লাহ তালা আমাদের প্রতি খুশি তিনি সন্তুষ্ট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 যে আল্লাহ আপনার কাছে আর আল্লাহ আপনার গদম থেকে আপনার রাগ এবং গোসা থেকে আর জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাই কেউ যদি সকাল সন্ধ্যায় এই তিনবার করে পড়ে বা যখনই কোনো লোক তিনবার করে এই দোয়াটা পড়ে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 জাহান নাম যখন মুখ কার কারন খুলেছে তারা মুখ আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কাছে জান্না চাই আর জাহান্ন থেকে আশ্রয় চাই মুক্তি চাই তিনবার করে দোয়া মুখস্ত করে ফেলেন যাদের মুখস্থ হয়নি আর কত ক্ষতিগ্রস্ত হবো মুখস্থ করেন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 তাকে জানার জন্য ইসলামের রূপসম মেনে চলা ভালো মন্দের মাঝে রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানীম্মদ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়া বি ফায় সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে প্লিস বাংলায় ম্যারেজ ও ডিভোর্স সলিউশন ও প্রবলেম হ্যাভন ও ইউ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 दर्शक मंडल बुखारी मुसलिम शहीद সৃষ্টি করে হাজিজুলো শুনে আসছি আমরা একটি হাজিজ শুনে আসছিলাম কেউ যদি সকাল সন্ধ্যায় তিনবার করে পড়ে বা যখনই কোনো লোক তিনবার করে এই দোয়াটা পরে আল্লাহ আস আলুকুল্না তিনবার পরে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আর যাহার নাম থেকে পানা চাই যাহার নাম থেকে আশ্রয় চাই মুক্তি চাই তিনবার পরে তখন জান্নাত তার জন্য দোয়া করে আল্লাহ তালা কাছে আল্লাহ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 لو ان لك ما في الارض من شيء كنت تفتدي به فيقولوا نعم فيقول اردت منك اهون من هذا وانت في صلب ادم ان لا تشرك بي شيئا فابيت الا ان تشرك بي الله تعالى قيام الدين صفحه كم عذاب だけ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 গোটা দুনিয়া নয় তোমার গোটা সংসার নয় গোটা সম্পত্তির সব আমি চাইনি দুনিয়া দারি সব ফেলে দিতে বলেনি। অনেক কিছু হালাল করেছি এনজয় করার জন্য অ্যালাউ করেছি শুধু বলেছি যে আমার সঙ্গে সেরেক করো এবং সেরেক না করে আমার কাছে আসো কিন্তু এই কথাটা কখন বলেছি জানো যখন তোমরা আদম আলাই সালামের পৃষ্ঠ দেশে ছিলে তার মানে আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার পরে আল্লা তালা ওনার পিঠে হাত বুলিয়ে আমাদের সবাই রুহকে বের করে ফেললেন বিশাল রুহের পাইল জমা হয়ে গেল তারপরে তিনি বললেন একটা চুক্তি করলেন আমাদের সাথে আল্লাহ আমার রুহ ছিল আপনাদের রুহ ছিল সেখানে রুহের সমাবেশ করলেন সবাইকে বলেন রুহ তখন সব বুঝতে পেরেছে আলাস তুমি রব বিকুব আমি কি তোমাদের রব নই আমি তোমাদের রব কিনা সমস্ত রুহ সঙ্গে সাক্ষ্য দিয়েছে কালু বালা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 তৌহীদের তিনটা কেসেম মাসে আপনারা জানেন তিনটা প্রকার আছে তৈদুল রুবা তাওদুল উল হিয়া বা তাওদুল এবাহাদা আর তিন নম্বর হচ্ছে তাহিদুল আসমাই ও সেফা কাজে এখানে এই যে আলা সুবে মধ্যে যে তহিদের কথা আছে সেরেক না করার কথা আছে সেটা আকিদা বিশ্বাসে কর্মে কাণ্ডে আমলে সারা জিন্দিগির সমস্ত কিছু বাস্তবায়নের মাধ্যমেই ওই তাওহিদ ফুটে উঠবে একটা শব্দ নয় তহিদ রুবেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা তিনি গোটা বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন গোটা সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন সমস্ত সাপ্লাই করেন জীবন মৃত্যু তিনি দান করেন আর উলুহিয়া ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্টাইন এখানে উলুহিয়াতের কথা আছে তাও হেদুহিয়া এটাও তাও হিদ এখানে শেখ করা যাবে না এবারের মধ্যে শেখ করা যাবে না মামলাের মধ্যে আল্লাহর হুকুম মানতে হবে এলাহের হুকুম মানতে হয় এটাও তাও হিদ নামাজ পড়তে হবে এটাও তাও হিদ আল্লাহ তালার হুকুম মানাটাই তাও হেদের স্পিরিট জীবনে হালাল হারাম বেশি চলা তাও হেদ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 অল্পই চেয়েছি কিন্তু তুমি সেটা ওই অল্পটুকুন দাও নি ইমানের রাস্তায় আসুনি তাহলে রাস্তায় আসুনি আমলের রাস্তায় আসুনি আখেরাতে রাস্তায় আসুনি জান্নাত পাওয়া যাবে যে রাস্তায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আধাব থেকে বাঁচা যাবে তুমি সেই রাস্তায় আসো নি সেই রাস্তায় আসার জন্য সমস্ত দুনিয়াদারিকে ত্যাগ করতে হতো না সংসারকে বিরান করে দিতে হতো না অনেক কিছু হালাল এনজয় করার সুযোগ রয়েছে সব তোমার ঠিক ছিল কিন্তু তুমি তা করনি আজকে তুমি সব বরবাদ করে এসেছ এখন তুমি দিতে চাইলেও আর দেওয়ার নেই নেওয়ার নেই আমি নেব না তোমার দেওয়ারও নেই দুনিয়াও নাই শেষ হয়ে গেছে এখন আমরা সময় থাকতে যদি সচেতন না হই এখনো তব না করি এখন আল্লাহর কাছে না আসি এখনো ভয় সৃষ্টি না হয় দিলের মধ্যে কখন হবে অন্য আয়তা আল্লাহ তাল্লাহ বলেছেন মমিদের কি এখনও সময় হয়নি আল্লাহর ভয় করতে কখন সময় হবে মরে গেলে মুহূর্তের সময় শেষ আর লাভ হবে না তাও আর বন্ধ আল্লাহ তালা আর কবুর করবেন না আর কবরে গেলেও না হাসরের ময়দানে এমন নামায় কোনো জায়গায় আর জাহান নামে গেলেও তখন আল্লাহকে ভয় করলে আর কোনো লাভ নেই আল্লাহ তালা আল্লাহকে ভয় করার জন্য আমাদেরকে তফিক দান করুন দর্শক মন্ডলী আমরা এই স্টেশনটির সমাপ্তির দিকে এসেছি এখন আমরা যে একটি প্রশ্ন নেব ইনশাল্লাহ কার প্রশ্ন আছে আমার প্রশ্নটা হলো গতকাল আপনি বলেছিলেন যে কোনো ব্যক্তি এমন একটা সুনাত আমল করছে যে সুনাত অন্য কেউ করে না তাহলে তাকে পঞ্চাশটা শহীদ মর্যাদা দেওয়া হবে এখন কোনো ব্যক্তি যদি রাফায় করতে চায় এবং সে রাফায় করার জন্য তার উপরে টর্চার করা হচ্ছে বা তাকে বাধা দেওয়া হচ্ছে তাহলে কি সেই যে সুনাদটা আঁকড়ে ধরে থাকার জন্য সেই পঞ্চাশটা শহীদ মর্যাদা পাবে আমাদের রুহু নিয়ে যায় যেটাকে আমরা আত্মা বলে থাকি এখন আমার প্রশ্ন হলো এই রুহুটার আকার কি আছে এবং যেমন আপনি গতকাল বলেছিলেন যে বৎকারে যখন আত্মাটা নেওয়া হয় তখন সে ছোটাছুটি করে শরীরের মধ্যে এমনকি নোখের কাছে কি বলা হয়েছে বলেন তো দেখি এইরকমই এর কি আকার আছে প্রকার আছে কি অবস্থা এর হাকিকত কি এটা তো তারা দেখে না কেউ জানে জানতে চায় তো আল্লাহ তালা তখন উত্তর পাঠালেন মিন রুহটা আল্লাহ একটা হুকুম আল্লাহর হুকুমে আসা যাওয়া করে আল্লাহর হুকুমেই তার অস্তিত্ব আছে কি রকম সমাচার আর কিছু বলা না তার মানে কতগুলো জিনিস আছে এগুলো আমাদের পক্ষে এর বাইরে জানা সম্ভব নয় এটা আল্লাহ তাল এলিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এই আমরা আল্লাহ নবুল গাইবে গাইবের আছে রুহ আছে এটা আমরা বিশ্বাস করতে হবে কথা আরেকটু রয়ে গেলো দেখি আমরা আরেক সেশনের চান্স নিতে পারি কিনা এই সেশন আমাদের এখানে শেষ হয়ে গেল পরবর্তী সেশনের শোনার আবেদন এবং নিমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত Oh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 হয় হলে আমার আলোচনা একমাত্র সেই বিশিষ্ট নীতিমালা जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलम मौलिक ज्ञान कल रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सारे बांगलिवी बांगल्षे